मौलिक जो काजटी थकी सालात आदाय कंतु सलााते पढ़ी तर अर्थ हमें बुझीना अनेक समय गद बाधा पढ़ार मत पढ़े चले जारकार सलााते बोली से जिनगुलि जाना धारण करतेपर के बुझातेजे बुझते बिराट लाभ रही है ताल्ला से बाी ইন্না সালাত আনিল ফাহায় আলমুনকার খারাপ এবং অশ্লীল কাজ থেকে সালাদ দূর করে সেটা বাস্তবায়ন করতে পারবো যদি আমরা বুঝতে পারি সলাত আমরা কি পড়ছি তো অবশ্যই আমরা বিরাট ফায়দা লাভ করতে পারবো প্রথম যে কাজটি আমরা করে থাকি সালাত আদায়ের সময় তা হচ্ছে যে আমরা সুরা পাতহা পাঠ করে থাকি অথচ আমাদের অনেকেই সুরা ফাতেহার সঠিক অর্থ সম্পর্কে অজ্ঞ অনেকেই আমরা সুরা পাতহার সঠিক অর্থ জানি না সুরায় ফের অর্থ যদি আমরা জানতে পারতাম তাহলে আমাদের নামাজে আমাদের সলাতে একাগ্রতা আসত আমরা আল্লাহর ভয়ে ক্রন্দন করতাম আমরা বুঝতে পারতাম যে আল্লাহ তাহলে আমাদের কি বলতে চেয়েছেন আর আমরা কি করছি সুতরাং আমাদের উচিত সুরায় ফাতিহা সম্পর্কে জানা সেই হিসাবে আমরা আমাদের ধারাবাহিক আলোচনার মধ্যে প্রথমেই নিয়ে আসব সুরায় ফাতিহা অর্থ এবং তার তা সিট সম্মানিত দর্শকবৃন্দ সুরাফা সুন্দর তিলবাত করা দরকার বস্মি রহিম আলহামদুলিলবীন আরমান রহিম মালিকদ্দ্দিন ইয় আলাইহিম ইনসিরতলমস্তকিম সিরাতদীনাম তলিম গেরমকিমদ্ ফাতিহা। সুরা ফাতেহার নাম কেন হয়েছে এটা ফাতেহা ফাতেহা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু খোলা উদ্বোধন করা এই সুরাটি দিয়ে কোরআনে করিমকে শুরু করা হয়েছে এই নাম হয়েছে ফাতেহা যেন কোরআনে করিমের শুরু হয়েছে এটা দিয়ে উদ্বোধন হয়েছে এটা দিয়ে এই জন্য নাম ফাতেহা খোলা হয়েছে যেন প্রথম খুললেই আমরা কোরআনে করিমের মাসাফ সুরা আল ফাতেহা বিসমুলিল্লা রহমান রহিম তারপর এই সুরাটি দেখতে পাই এই জন্য এর নামকরণ করা হয়েছে সুরাত উল্ফাতেহা সুরাতুল ফাতেহা নামকরণ ছাড়াও এ সুরা আর বেশ কিছু নাম আছে তার একটি গুরুত্বপূর্ণ নাম হচ্ছে উম মূল কিতাব উম হচ্ছে মা বা মূল বা আসল কিতাবের মূল কোরআনে কেরিমের মূল হচ্ছে এই সুরাটি কোরআনে ক্যারিমে যা যা বর্ণিত হয়েছে এ সুরার মধ্যে তার অনেক কিছু বর্ণিত হয়েছে কোরআনে করিমে आल्ला तलाहिदर कथा आलोचित हो सूर मध्य ताहिद आरने करीमे रिसालतर कथा आलोचित हो सुरार मध्य रिसालत आरने करीमे जरा आल्लाबादत करी बड़े तरह आलोचना ई सुरर मध्य तरह कथा आलोचित हो जाहर नाफरमान आल्ला अबाध्य हो तरह कथा कुरने करीमे आलोचित ऐसुर मध्य तरह इंगित करा सूतरा यज्ञ कुरान को उम्मूल कितब बला अल्लाह तला এই কোরআনের প্রথমে এই সুরা নাজিল করে যেন আমাদের জানিয়ে দিচ্ছেন যে কোরআনে এই জিনিসগুলি আলোচিত হবে যেই জিনিসগুলি এই সুরার মধ্যে রয়েছে সুতরাং এটার একটি নাম হচ্ছে উম্মুল কিতাব আর একটি নাম হচ্ছে সুরাতুল হামদ প্রশংসার সুরা কারণ শুরু হয়েছে এ সুরা আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন প্রশংসার হামদ নাম দিয়ে এজন্য জন্য সুরার নামকরণ আলহামদ এর একটি নাম আলহামদ সুরা বলা হয়ে থাকে আমরা অনেক সময় এই সুরাটি আলহামদ সুরা হিসেবে চিনি দ্বিতীয় একটি নাম হচ্ছে সুরা সেটি হচ্ছে আসসা বহুল মেহায়ানী আসা বহরুল মেহায়ানী সাতটি মাথায়নি বারবার পঠিত সাবর অর্থ সাত মাথায়নি অর্থ বারবার বারবার পঠিত ষাটটি আয়াত কোরআন করিমের এই সুরার মধ্যে ষাটটি আয়াত রয়েছে এই ষাটটি আয়াত বারবার পঠিত হয় বলেই এর না আরেকটি নাম হচ্ছে আসসা বরুল মেসায়ানী এই সুরা মূলত এর বাইরে এটাকে বলা হয় সুরাতসলাত বলা হয় সুরাত সলাত এই জন্য বলা হয় এসুরা দিয়ে নামাজ পড়তে হয় এসুরা ছাড়া নামাজ হয় না সাহ্লা বলেছেন লা ইল্লা কিতাব ফায়তে কিতাব ছাড়া কোনো সলাত নাই এই জন্য এটাকে সুরাত বলা হয়ে থাকে সুতরাং আমরা অনেকগুলি নাম এই সুরার পেলাম যেটা এটা গুরুত্ব নির্ধারণ করে নামকরণের ব্যাপারে আমাদের একটি নিয়ম নীতি জানা দরকার সুরার নামকরণ সাধারণত কখনো কখনো সুরার অন্তর্নিহিত ভাব থেকে হয়ে থাকে অন্তর্নিহিত ভাব থেকে নিয়েই সুরাতুল ফাতেহা নামকরণ করে ফাতেহা শব্দটি এই সুরার কোথাও নেই কিন্তু অন্তর্নিহিত ভাব থেকে নেওয়া হয়েছে এই সুরাটি কখনও কখনো সুরার নামকরণ হয় কোনো শব্দ থেকে যেমন আলহামদু লিল্লাহ রাবুল্লাহ আলমিন এই জন্য নামকরণ কেউ কেউ করেছেন সুরাতুল হামু বলেন এটাকে এই সুরার অন্তর্নিহিত ভাব থেকে কখনো নেওয়া হয় সুরার নামকরণ করা হয় কখনও সুরার কোনো একটি শব্দ থেকে সে নামকরণ করা হয় তবে মনে রাখতে হবে সুরার নামকরণের ব্যাপারে যদি রসোল্লা সাল্লি আসলাম থেকে সরাসরি শব্দ থাকে সেটা ব্যবহার করা দরকার যদি এইটা না থাকে তাহলে ইশতেহাদুল আল্লামা আছে অর্থাৎ সাহবা এখরাম কখনো কখনও তাদের কি নাম রেখেছেন সেটার উপরে আমরা নামকরণ করতে পারি এখানে অগ্রাধিকার পাবে রসুল্লাহ সাল্লাহ আসলাম থেকে যে নামটি এসেছে সেই নামটি অগ্রাধিকার পাবে সুরাতুলফা আতেহা এই নামটি বর্ণিত হয়েছে বিভিন্নভাবে সেই হিসাবে আমরা এ সুরাটির নাম সুরাতুল্ফা আতেহা সুরাত উম্মিল কিতাব এবং আসসা বেল এইভাবে নামকরণ করতে পারি সুরাতুল হামদ হতে পারে এবং সুরাতুল সলাত নামকরণ আসতে পারে এছাড়াও এসুরার আরও কিছু নাম এসেছে সেগুলি আমরা আলোচনা করলাম না সম্মানিত উপস্থিত দর্শকবৃন্দ এসুরা কখন নাজিল হয়েছে এসুরা নাজিল হয়েছে মক্কাতে মক্কাতে পরিপূর্ণ একটি সুরায় নাজিল হয়েছে এসুরার মাধ্যমে এর আগে যেই সুরাগুলি নাজিল হয়েছে কোনটাই পরিপূর্ণ ছিল না এর আগে নাজিল হয়েছে ইকরাবিস মোরা বিকেলের পাঁচটি আয়াত এখানে এর পরে অথবা হয়েছিল সেই হিসাবে সুরাটি অবশ্যই মক্কায় নাজির হয়েছিল সেই সুরাটির ফজিলত সম্পর্কে আমি এখন আলোচনা করব দর্শকবৃন্দ এই সুরার অনেক ফজিলত রয়েছে প্রথমত আল্লাহ তালা বলেছেন এই সুরা সম্পর্কে কুসেমতি সলাত ও বৈনি ও বৈনি আবদি সলাৎ আমার এবং আমার বন্দার মাঝে ভাগ করে দেয়া হয়েছে বিভক্ত করে দেওয়া হয়েছে সলাাতকে কিভাবে ভাগ করে দেওয়া হয়েছে সেটা রসুল সাল্লাহাম এটা কিন্তু হাদিসে কুদ্সি আল্লাহ রসুল্লাম সেটা উল্লেখ করেছেন আল্লাহ তালার বাণী সেটা হচ্ছে যে ফাইজা কাল আলহামদুলিল্লাহ রবাহ আলমিন যখন বলে যে সমস্ত প্রহংসা রবুল্লা আলমিনের জন্য সমস্ত হামদ রব্বুল্লা আলমিনের জন্য তখন আল্লাহ তালা বলে যে আমার বন্দা আমার প্রশংসা করেছে এরপর যখন বলে আর রহমানুর রাহিম আল্লাহ তালা বলে যে আমার বন্দা আমার স্তুতি গেয়েছে আমাকে সে অনেক সম্মান দিয়েছে আমার অন্য ধরনের প্রশংসা করেছে এরপর যখন বলে মা লিকিয়া উমদ্দিন যে আল্লাহ তালা বলেন যে আমার বন্দা আমার স্তুতি গিয়েছে আমাকে অনেক সম্মানিত করেছে আমাকে অনেক উপরে উঠিয়েছে তারপর যখন বলে ইয়া কানার বুদুয়া ইয়া কান্তাইন তখন আল্লাহ তালা বলেন যে এর অর্থ হচ্ছে আমরা আপনার আবাদত করি আপনার কাছে সাহায্য চাই তখন আল্লাহ তালা বলেন যে এটা আমার বান্দার অর্থাৎ আমার কাজ নয় আমার বান্দা এই কাজটি আমার জন্য করে এবং আমার আবাদত করে আমার কাছে সাহায্য চায় যদি বান্দার এই কাজটি তার একান্ত নিজে এরপর আল্লাহ তালা বলেন যে বলে আবদি মাসা আল্লাহ ইয়া কানা ইয়া কানা স্তাইন আমার এবং তার মাঝে যে সে আমার কাছে চাচ্ছে আমি তাকে দিব এরপর যখন বলে এদিনা শেরওতাল মুস্তাকিম শেরওতাল দিন আল হিম গয়ের ইন মুব আলৈহিম মোলাত্তিন তখন বলে যে আমার বন্দা এখন যা চাচ্ছে সেটা তার জন্য আমি দেব সুতরাং নামাজের সলাতের এই সলাটটা পুরোটাই এই যে কথোপকথনের মধ্যে চলছে যখনই আমরা সলাতে দাঁড়াই তখন আমাদের মনে রাখা উচিত যে আল্লাহ রাবুল ইজ্জত আল্লাহ রবুল আলমিন আমাদের এই কথাগুলির জবাব দিচ্ছেন আমি যখনই বলছি আলহামদুলিল্লাহ রব আলামিন আল্লাহ রবুল্লা আলমিন এর বিপরীতে একটা জবাব দিচ্ছেন যখন বলি আর রহমানুর রাহিম এর বিপরীতে একটি জবাব দিচ্ছেন যখন বলি মালিকি উমিদ্দিন আল্লাহ রবুল্লা আলমিনের জবাব দিচ্ছেন ইয়া কানাবা ইয়া কানাস্তিন তিনি একটি জবাব দিচ্ছেন ইহদিনাজ মুস্তাকিম সৌরাতম তখন তিনি জবাব দিচ্ছেন আমাদের এই যখন স্মরণ হবে জা আলব আমার সাথে কথোপকথনে আছেন তিনি আমার জবাব দিচ্ছেন তখন কিন্তু অবশ্যই আমার মধ্যে একটা ভিন্ন ধরনের আমার মধ্যে একটা অনুভূতি তৈরি হবে সে অনুভূতির কারণে আমি কখনো নামাজ থেকে অন্যদিকে বিশৃঙ্খলমন হব না নামাজের ঠিক মতো আমার মন থাকবে এবং নামাজের সেই রূপ সে আধ্যাত্মিকতা ফিরে আসবে যার জন্য আমরা এখন অনেক সময় আমাদের অন্তর আমরা বলে থাকি নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজ কাজে লাগছে না অনেক সময় বলে থাকি নামাজ পড়ি কিন্তু আমার অন্তর অন্য চলে যাচ্ছে এটা এই কারণেই যে আসলে নামাজ আমরা যখনই নামাজে দাঁড়াই অথবা যখনই চলাতে যাই তখনই যেন আমাদের মনে থাকে যে আমার এই কাজগুলির সাথে সাথে আল্লাহ তালার প্রত্যেকটি কথা প্রত্যেকটি কর্মের সাথে আল্লাহর সাথে আমার সাথে জবাব দিচ্ছেন এটা যদি আমার মনে থাকে আমি অবশ্যই বুঝতে পারি যে আমাদের অনেকেরই এই অবস্থা হবে না যে অবস্থা এখন হয় অনেকেরই আমরা ঠিকই আল্লাহ রাব্বুল ইজতকে সামনে যদি আমরা মনে করতাম যে তিনি আমার জবাব দিচ্ছেন তাহলে অবশ্যই আমাদের দূরে কোথাও যেতাম না নামাজের মধ্যে আমরা থাকতাম দুনিয়ার কোথাও কোনো বড়ো মানুষের কাছে গেলেও আমরা সাধারণত ভয় অস্থির থাকি ভয়ে কম্পবান থাকি অথচ আল্লাহ রাব্বুল নামাজে যখন দাঁড়াই হাদিসে আসের রসুল্লা সাল্লাম বলেছেন যে কেউ যদি দাঁড়ায় তাহলে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ সামনে দাঁড়ালে তার মনে রাখা উচিত আমাদের প্রত্যেকেরই যে আল্লাহর সামনে দাঁড়ালে তিনি হচ্ছেন সমস্ত সৃষ্টির স্রষ্টা তিনি সবগুলিকেই সৃষ্টির স্রষ্টা তিনি এবং সবাইকে তিনি সৃষ্টি করেছেন এর অর্থ হচ্ছে যে আমরা তাকে ছাড়া আর কারোর কথা চিন্তা করতে পারি না তার সামনে দাঁড়িয়ে শুধু তাকেই চিন্তা করবো দুনিয়ার সব কিছু বাদ দিয়ে শুধু এই সুযোগটুকু আমরা নিতে পারি এটা বিরাট একটি ফজিলত তাছাড়া সোলাতে আরেকটি ফজিলত হচ্ছে যে সৌল্লাহ সাল্লা ইসলাম বলেছেন যে কোরআনের সবচেয়ে বড় সুরা হচ্ছে এসুরা সবচেয়ে বড় সুরা হিসেবে বলেছেন আবু সাহেদ ইবনুল মাল্লাহ রাজিয়াল আহম বলেন আমি নামাজ পড়ছিলাম রসল্লা আমাকে ডাক দেওয়ার পরে আমি নামাজে থাকার কারণে আমি জবাব দিলাম না নামাজ শেষ করে আমি বললাম তুমি কেন আমার ডাকে সাড়া দিলে না তুমি কি আল্লাহ তালান শোনো নাই ইয়াহিন্তাজিবুল ই রসুল আল্লাহ রসুল যখন তোমাদেরকে ডাকে এমন কাজের দিকে যে কাজের দিকে ডাকার কারণে তোমাদের অন্তর পুনর্জীবিত হবে তখন তোমরা তার ডাকে সাড়া দিও রসুলের প্রত্যেকটি ডাক ছিল আমাদের অন্তর্কে জাগ্রত করার জন্য সেই হিসাবে যখনই তিনি ডাকবে আমাদেরকে সে ডাকে তো সারাদিকেই হবে তো তিনি বললেন আবু সাহেদুল মোয়াল্লাহ তুমি কেন আসলে না আমি তখন ডাকছিলাম তখন তিনি বললেন যে আমি তো নামাজ পড়ছিলাম ইয়ার রাসুরাল্লাহ বলে তোমাকে আমি একটি সুরা শিক্ষা দেব যে সুরাটি কোরআনের সবচেয়ে বড় সুরা শেষ পর্যন্ত তিনি বেরিয়ে গেলেন বেরিয়ে যাওয়ার সময় এক পা মসজিদের বাইরে দিলেন এমন সময় বললাম ইয়া রাসুল্লাহ আবু সাহেদ মোয়াল্লাহ বলেন আমি বললাম ইয়া রাসুরল্লাহ আমাকে তো আপনি সুরেটি শিক্ষা দিলেন না তখন তিনি বললেন সে সুরাটি হচ্ছে আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন এই সুরাটি তিনি মুখে বললেন এবং বললেন যে এটি হচ্ছে কোরআনের সবচেয়ে বড় সুরা তাহলে এই কোরআনের সবচেয়ে বড় সুরা অবশ্যই আমাদের মনে রাখা উচিত যে এটা যেহেতু বড় সুরা বড় মানে আরো জম সুরা বড় সাধারণ বড় নয় সব কিছুর বড় সুরা এটা সবকিছুর ভাবার্থ ধারণ করছে আমাদেরকে একে গুরুত্বের সাথে তেলাবাদ করতে হবে অর্থ বুঝতে হবে তাছাড়া এই সুরার মধ্যে আর একটি বড় ফজিলত রয়েছে সুরিয়াটা হচ্ছে রোকিয়া বলা হয় সুরাত রোকিয়া রকিয়া বলা হয় কেন হাদিসে আসছে যে সাহাবাইকার এক পদ দিয়ে একজন এসে বলল যেখানে একজন অসুস্থ রুগী আছে সেই রুগীকে অবশ্যই কেউ না কেউ ঝাড়ফুঁক করে যদি ভালো করতে পারে তাকে আমরা পুরস্কার দেবো একথা বলার কারণে সাহাবাইকার কেউ কেউ উদ্ধত্ত হলেন যে এই কাজগুলি কিছু করা যায় কি আলোচনা করলেন পড়াশোনার মধ্যে প্রিয় দর্শকবৃন্দ আমরা আবার আসব কিছুক্ষণ আমাদের একটু বিরতি নিতে হচ্ছে বিরতি পর্যন্ত অপেক্ষা করুন ইনশাল্লাহ আবার আপনার সাথে দেখা হবে সম্মানিত দর্শকবৃন্দ আমরা আবার ফিরে এসেছি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের সাথে থাকার জন্য আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে সাহাবা কালাম একদল যাচ্ছিলেন এক রাস্তা দিয়ে সেখানে একটা সাফে কাটা রুগী ছিল অত খুব সেটাকে তারা বলছিল যে আমাদের মধ্যে কেউ কি আছে যে ঝাড়ফুঁক করে একে ভালো করতে পারে আমরা সাহাবাইকার বললেন যে আমরা মধ্যে অনেকেই ভালো ঝাড়ফুঁক জানতো না তারপরেও একজন বললো যে আমি চেষ্টা করব তবে আমাদেরকে ৩০টি ছাগল দিতে হবে ৩০টি ছাগল দিতে হবে আর ত্রিশটি ছাগল দেওয়ার পরেও তারপরে আমরা ঝাড়ফুঁক করব। এটা বলার পরে তার রাজি হয়ে গেল ঝাড়ফুঁক করলেন উনি ঝাড়ফুঁক করে আলহামদুলিল্লাহ ঝাড়ফুক করার কারণে লোকটি ভালো হয়ে গেল ভালো হয়ে গেছে ত্রিশটি ছাগল নেওয়ার পরে শাহবাগেরাম নিজেদের মধ্যেই মতভেদ করলেন যে এটা করে আমরা কি করলাম যেটা কি জাহেজ হলো কি হলো না তারা সব সবকিছু নিয়ে রসল্লাহ আসসালামের কাছে উপস্থিত হলেন রসল্লাহ সাল্লাহ আসলাম বললেন যে তুমি কি করেছো বলতো আমি সুরাইফাতেহা পাঠ করেছি আত্মকিছু করেনি রসল্লাহ আসসালাম বললেন যে ঠিক ভাগ করে না আমাকেও তোমাদের ভাগে শরীর করিও এটি হচ্ছে রুকিয়া যে সুরেফাতেহা শিফারও কাজ দেয় আলহামদুলিল্লাহ খুব আরোগ্য এটা যেমন আত্মিক আরোগ্য তেমনি দৈহিক আরোগ্য কাজ দেয় এটি গুরুত্বপূর্ণ একটি ফাতে আমরা এটা জানা উচিত সুরেফ অর্থ দিকে আমি আলোচনা করব। আল্লাহ তালা বলছেন আলহামদুলিল্লাহ আলম তারাই কিন্তু বিসমুল্লাহ রহমানের অর্থ আমরা করি বিসমুল্লাহ রহমানুর রহিম সুরে ফাতেহার শুরু কিন্তু বিসমুল্লা দিয়ে আমরা যদি কোরআন কারিম দেখব দেখবো যে বিসমুল্লাহ রহমান আছে ওখানে সুরা শুরু কোরআন তেলওয়াতের আগে আউজবুল্লাহ পড়তে হয় কিন্তু যে কোনো সুরার শুরুতেই বিসমিল্লা রয়েছে বিসমুল্লার অর্থ কি আল্লাহর নামে অর্থ হচ্ছে আল্লাহ তালা নামে আমি পড়তে পড়া শুরু করছি এটা আমাদের অর্থ করে থাকি সময়। কিন্তু এটা এরকম অর্থ না হয়ে প্রতিটি কাজই হওয়া উচিত আমাদের আল্লাহ রাবুল ইজতের নামে যে আমার জীবনের সমস্ত মিশন হবে আল্লাহ রাবুল ইজতের নামে সেটা যত ভালো কাজ তিনি যদি সহযোগিতা না করেন তাহলে আমার ভালো কাজগুলি কখনো আঞ্জাম দিতে পারবো না আমার কাজগুলি কখনো সঠিকভাবে প্রতিপালিত হবে না এটা আমাদের মনে রাখা উচিত তো এই যে প্রত্যেকটি সুরার দেখবেন আমরা কোরআন কারিমের প্রতিটি সুরার পর পরেই দেখবেন সুরার পরেই আছে বিসমুল্লাহ রহমানুর রাহিম আছে এটা পরিপূর্ণ আয়াত কিনা এ নিয়ে একাফ আছে সুরা ফাতেহার আগে এটা পরিপূর্ণ আয়াত সুরার নামলের মধ্যে এটা আয়াতের অংশ এর বাইরে প্রতিটি সুরার পর পরই এটা আছে শুধুমাত্র সুরা তো মধ্যে নেই এটা ভিন্ন আলোচনা সেটা আমরা আলোচনা করবো না এখন কিন্তু এই সুরা ফাতেহার যে একটা অংশ বিসমুলিল্লা রহমানুর রাহিম এতে কোনো সন্দেহ নেই কারণ এটা দিয়ে হয় সাবুল মাসাহী সুরা ফাতেহা বিসমুল্লা রহমানের এক আয়াত আলহামদুলিল্লাহ আলম দ্বিতীয় আয়াত আর রহমানুল রাহিম তৃতীয় আয়াত মালিকীয়দিন চতুর্থ ইয়া কানাবুদিয়া কান্তায় পঞ্চম এদিন সেরাত আল মুস্তাকিম ষষ্ঠ সেরাতীন আনামতা আলহিম গাইল মকদুবা আলহিমদ্দীন সবটা মিলে এক আয়াত আর এখানে একটু একখেলাফ আছে এটা বলে রাখি সামান্য আলমদের মধ্যে কেউ কেউ এখানে সুরা ফাতেহাকে ভিন্ন আয়াত ধরে বাকিটাকে সাত আয়াত ধরে সেরাত আল্লাহন আনাম পর্যন্ত একটা ধরেছেন গাইল মকদুবা আলহিম আলদ আলীন আর আয়াত ধরেছেন এই আখতলাফ কিন্তু আমাদের মূল জিনিসটাকে বন্ধ করে না সেটা হচ্ছে আল্লাহ তালা কোরআন করিমে এই সুরাটির নামকরণ করেছেন আসাব মেথায়নি আল্লাহ তালা সুরা হাই বলেছেন আদিম অবশ্যই আপনাকে দান করেছি আপনাকে প্রদান করেছি সাবিয়াল মেধায়ানি বারবার ফটিত সাতটি আয়া এবং মুফা সেরিনা সবাই একমত এর দ্বারা বুঝিয়েছে সুরায় ফাতে সেই হিসাবে বিসমুল্লাহ রহমান রহিম প্রথম আয়া বিসমুল্লাহ রহমানুর রহিম কখন বলতে হয় প্রতিটি ভালো কাজের শুরুতে হয় একজন প্রতিটি কাজে হবে বিসমিল্লার মাধ্যমে যেমন আমি যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু মা মুতু আহিয়া আবার বলি আবার যখন আমরা যখন সকালে বের হই বের হওয়ার সময় দেওয়া হচ্ছে তখন কিন্তু বিসমিল্লা খারাজ না বিসমিল্লা সময় বিসমিল্লা ওয়ালেজ না আল্লাহ নামে ঢুকেছি আবার যখন কোথাও আমরা সফরে বের হই তখন আমরা বলে থাকি যে সকলে বের হওয়ার সময় বিসমিল্লা বলে থাকি আবার যখন খাবার আমি বিসমিল্লা বলে থাকি প্রতিটি ভালো কাজের সময় কিন্তু আমাদের বিসমিল্লা আছে ঘুমের সময় বিসমিল্লা আছে বিসমিল্লা অর্থ হচ্ছে এই বিসমিল্লা দিয়েই কোরআনে শুরু বিসমিল্লা দিয়ে আমাদের পুরো জীবনের প্রত্যেকটি আল্লাহর নামে শুরু করতে হবে এখানে সবসময় স্মরণ হবে যখন আমি আল্লাহর নামে শুরু করবেন অর্থ হচ্ছে যে আল্লাহর নামে যেহেতু শুরু করছি আমার কাজটা খারাপ হতে পারবে না আমার কাজটা ভালো হতে হবে আমার প্রতিটা কবুল যেন হয় আমার কাজ যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় সেই চেষ্টা আমার করতে হবে সুতরাং একটা মানুষ বিসমিল্লা যেন ভুলে না যায় সুতরাং প্রতিটি কাজ আমার কাজ হবে বিসমিল্লা দিয়ে শুরু করা আবার কখনো কখনও বিসমিল্লা বলা ওয়াজিবও হয়ে যায় ফরজ না করলে গ্রহণযোগ্য হয় না যেমন জবাই করার সময় আপনাকে বিস্মিল্লা বলতেই হচ্ছে বিসমিল্লা না বললে আপনার সেটা গ্রহণযোগ্য হচ্ছে না আবার কখন দেখবেন হজের সময় আপনি যখন হাজির আসাদ স্পর্শ করবেন তখন আপনি বিসমিল্লা আল্লাহ ভক্য বলেন তো বিসমিল্লা আমাদের জীবনের অনেক কিছুতেই লাগছে তো বিসমুল্লাহ হচ্ছে মূলত এই সুরায় ফাতেহার শুরুতে আসে এসে আমাদেরকে শিক্ষা দিল যে পুরো কোরআনটা আল্লাহর নামেই এসেছে আল্লাহ তালা দিয়েছেন তার নামেই আমাদের তেলবাদ করতে হবে তিনি যেভাবে চালিয়েছেন আমাদের সেভাবে চলতে হবে এর বাইরে চলার আমাদের কোনো সুযোগ নাই একটা হাদিসে এসে তো সুল্লাহ সাল্লাহ আসলাম এক সুরা থেকে আর সুরার মধ্যে পার্থক্য বুঝতেন যখনই তার কাছে বিসমুল্লাহ রহমান রহিম বলা হতো জিব্রাইলের পক্ষ থেকে তখন বিসমুলিল্লা রহমান রহিম যেমনি একটা পার্থক্য কারীয় যে একশোর থেকে আটশোরের মধ্যে একটা পার্থক্যের সূচনা করেছে বিসমুলিল্লা রহমানুর রহিম বিসমুলিল্লার পর বিসমুল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ হিরপুল্লাহ আলমিন আল্লাহ তাল বলছেন আলহামদুলিল্লাহ হিরপুল্লা আলমিন হাম হাম শব্দটি একটি ব্যাপক শব্দ হামদ অর্থ এবং মাঝ অর্থ এর সানার মধ্যে কিছু পার্থক্য আছে আমরা সাধারণত হামদ অর্থ হল আমরা বলে থাকি প্রশংসা সকল প্রশংসা কিন্তু প্রশংসার উপরেও মধ্যে অতিরিক্ত একটি অর্থ আছে সেটা হচ্ছে হাম হচ্ছে সম্ভ্রমপূর্ণ প্রশংসা হাম এমন প্রশংসা যে প্রশংসার মধ্যে তার প্রতি আমার সম্মান রয়েছে সম্মানের সাথে প্রশংসা করা মানুষ অনেকের দুনিয়াতে অনেক প্রশংসা করে থাকে যে কারো কারো প্রশংসা করে দেখবেন যে তার অর্থ লোভে করে থাকে প্রশংসা অথবা কোনো চাকরির লোভে করে থাকে প্রশংসা এই বিভিন্ন কারণে প্রশংসা করে থাকে কিন্তু আল্লাহ রব্বুল আলমীর প্রশংসা এই সমস্ত কারণ নয় সম্ভ্রমপূর্ণ প্রশংসা তাহিমের সাথে প্রশংসা এই প্রশংসার নামই হচ্ছে হাম সুতরাং হামটা অন্যান্য স্থানা বা মাঝ এগুলি যে সমস্ত শব্দ আছে প্রশংসার সেগুলি থেকে অত্যন্ত উচ্চ মানের আল্লাহ রব ইত কোরআনে করিমের শুরুতেই হাম বলেছেন আবার দেখেন মাঝে মধ্যে প্রায় সুরের মধ্যে তিনি হাম শব্দ ব্যবহার করেছেন আলহামদুলিল্লা কালাতাম আবাদ আবার দেখেন বলেছেন আলহামদুলিল্লাহ ফাতর ইসলামা আবাদ সুরা ফাতের প্রথমে এবং সুরা কাহাবের প্রথমে এভাবে বিভিন্ন জায়গায় তিনি হাম দিয়ে শুরু করেছেন এবং শেষও হবে কিন্তু হাম দিয়ে হাম দিয়ে শেষ হবে আখানদুলিল্লাহ হর জান্নাতে মানুষের দাবি থাকবে কথা হবে হাম দিয়ে শেষ হবে প্রশংসা যে এইটাই শুরু এটাই শেষ আলহামদুলিল্লাহ যখন আমি উচ্চারণ করছি যখন আমি উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ হে আলমিন যাবতীয় প্রশংসা যাবতীয় সম্ভ্রমপূর্ণ প্রশংসা আল্লাহ রাবুল্ল ইজতের জন্য লীল্লা হাবুল্লাহ আলামিন দ্বিতীয় শব্দটা হচ্ছে লিল্লাহ যে তখন মনে থাকতে হবে দ্বিতীয় অংশটুকু মনে রাখতে হবে যখনই বলবো আলহামদু তখন বল লিল্লা কার জন্য আল্লাহর জন্য এখানে আহমাদুল্লাহ আল্লাহ প্রশংসা করছে এইভাবে না বলে নেই আল্লাহ তালা বলছে আলহামদু এটাকে বলা হয় আরো এই ভাষা যে মোত্তদার সিং ব্যবহার করছে অর্থাৎ আলহামদু ব্যবহার করেছে ফেল ব্যবহার করেনি এস এম ব্যবহার করেছে এর কারণ হিসেবে মুফাসিনা বলে থাকেন যে এই প্রশংসা আমার শুধু এখন করছি আহমাদু আমি প্রশংসা করছি এখন বোঝাবে কিন্তু আলহামদু বলার কারণে অর্থ হচ্ছে আপনার প্রশংসা আগেও যেমন ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে স্থায়ীভাবে আপনার এই সম্ভ্রমপূর্ণ তাজিমের সাথে প্রশংসা এটা চলতেই থাকবে এর কোনো কিছু পেলে তখন আলহামদুল্লাহ যেমনি আমরা বলি খারাপ কিছু আসলেও আমাদের বলতে হয় আলহামদুলিল্লাহ হাল মানুষ কখনো হামদের বাইরে যেতে পারে প্রশংসার বাইরে যেতে পারে না আল্লাহ তালা প্রশংসা তাই করতেই হয় কোন অবস্থাতেই তার প্রশংসার বাইরে বলতে পারে না এটা যে কেউ কেউ যদি বলে যে আল। আলহামদুলিল্লাহ খারাপ অবস্থা বলা যাবে না তাহলে ভুল হবে কারণ সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করতে হবে যে আমাকে আল্লাহ তালা আমাকে জীবিত রেখেছেন আমার চেয়ে খারাপ অবস্থা আছে অনেকে আমি যে অবস্থা সেই অবস্থা অন্যের চেয়ে অনেকের চেয়ে ভালো অবস্থায় আসি সেই হিসাবে অথবা আল্লাহ আমাকে পরীক্ষা করছেন সব কিছুতে আল্লাহর প্রশংসা হলে আমার সেটা টিকে যাবে তারপরে বলছে আলহামদুলিল্লাহ রব্যিল আলমিন সমস্ত সম্ভ্রমপূর্ণ প্রশংসা আল্লাহ তালার জন্য রবুল আলমিন তিনি রব রব কি জিনিস রব হচ্ছে রব তিনি আল্লাহ তালার প্রশংসা কেন করতেছি তিনি হচ্ছে রবুল্লা আলমী এটা কারণ যে আমি আল্লাহর জন্য প্রশংসা করছি অম্বমপূর্ণ প্রশংসা করছি কারণ তিনি আলামিন সব তিনি হচ্ছেন রব রব হচ্ছে এমন রব শব্দের অর্থ হচ্ছে পালন কর্তা অর্থ করে থাকি আমরা বাংলা যে পালন করা অর্থ করে থাকি কিন্তু পালন করার বাইরেও রবের মধ্যে আরো বড় ধরনের কিছু রয়েছে যে অর্থ আমরা ঈশাল্লাহ আগামী ইয়াতে আলোচনা করব তো আমরা বলতে এটাই যে প্রশংসা আল্লাহর জন্য হতে হবে এটাই বড় কথা এবং যেভাবে শুরু হয়েছে আল্লাহ তালা কোরআনে কারিমেরি শুরুটা সুরায় ফাতেহা দিয়ে শুরু করেছেন ফাতেহারি অর্থটুকু আস্তে আস্তে আমরা বুঝতে হবে ভবিষ্যতে আগামী আলোচনা আমরা দেখব ইনশাআল্লাহ যে আল্লাহ রাবুল্লীর ইজ্জতের জন্য কেন আমরা প্রশংসাগুলি একমাত্র তার জন্যই প্রশংসাগুলি নির্ধারণ করে যাচ্ছি আল্লাহ আমাদের তহর নির্দারণ করুন সুফহানক আল্লাহামদিকা আসাদু আল্লাহ আস্তাক ফরুকা ওয়াতুবাহ আসালাম আলাইকুম ও রহমতুল্লাহি